সমস্যা সমাধান করেন যে আল্লাহ তোমাদের আয়াত মদের মালিক যার কাছ থেকে তোমরা আসছ আর তার কাছে আবার থাক তোমাদেরকে ফিরে যেতে হবে সেই হেতু সেই আল্লাহকে স্বীকার করো সে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করো আল্লাহর মহত্বকে বড়ত্বকে স্বীকার করো আল্লাহ তালাকে বিশ্বাস করো এবং আল্লাহ তালার হুকুমত জীবনযাপন করো তাহলে ওই আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং আখরাকে কামিয়াব করে দিবেন তোমাদের দুনিয়ার জীবন একমাত্র জীবন নয় তোমাদের আখরাতের জীবনই হইল একমাত্র জীবন দুনিয়ার জীবন খরিকের জন্য দুনিয়ার জীবন অল্প সময়ের জন্য আর আখরাতের জীবন অনন্ত জীবন কোনদিন শেষ হবে না শোনো আল্লাহর ভাঙ্গারে সব কিছু আছে আল্লাহর কাছে সব কিছুর ভাণ্ডার আছে আল্লাহ কাছে আস্তা জমিনের ভাণ্ডার হয়ে গেছে আল্লা কাছে আদাবের বান্ডারও আছে আল্লাহ কাছে রহমদের মান্ডারও আছে আল্লাহর কাছে ইজ্জতের বান্ডারও আছে আল্লাহ কাছে জিন্লকের বান্ডারও আছে আল্লাহ তালা তার জন্য জিন্লকের ফয়সলা করবেন সারা দুনিয়া মিলি তারা ইজ্জত দিতে পারব না আল্লাহ তারা ইজ্জত দেওয়ার ফাইসা করবেন সারা দুনিয়া মিলি তারা অপমানিত করতে পারবে না আল্লাহ তারে হেমাজত করার করবে, সারা দুনিয়া করতে পারবে না আল্লাহ তাকে ধ্বংস করার ফসলা করবেন সারা দুনিয়া মিলি তাকে রক্ষা করতে পারবে না যার সমস্যার আল্লাহ সমাধান করার ফয়সলা করবেন তার সমস্যা সমাধান হয়ে যাবে নিমিশে সমাধান হয়ে যাবে অল্পতেই সমাধান হয়ে যাবে আর আল্লাহ তার সমস্যার সমাধান করার তাই সেটা করবেন না সারা দুনিয়ার সব রকমের তর্ব চেষ্টা আর সব রকমের প্রচেষ্টা সে করবে কিন্তু তার সমস্যার সমাধান হবে না সমস্যার সমাধান করতে বলাকে আল্লাহ এই সমস্ত রবিদের তালিম হল এ মানুষ তোমার সমস্যার সমাধানের জন্য তুমি আল্লাহর দিকে রুজু করো আল্লাহ মাধ্যমে তোমরা আল্লাহ তালা সাহায্য কামনা কর ধৈর্য এবং কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে পয়সার মধ্যে সমস্যার সমাধান নাই আসবাবের মধ্যে সমস্যার সমাধান নাই মালের মধ্যে সমস্যার সমাধান নাই হুকুমতের মধ্যে সমস্যা সমাধান নাই রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে সমস্যা সমাধান নাই অস্ত্র মধ্যে সমস্যা সমাধান নাই পয়সা আর মাল আর ব্যাংক ব্যালেন্সের মধ্যে সমস্যা সমাধান নাই দোষ তার মৃতক্ষণ সম্পত্তি আর জমিদের মধ্যে সমস্যা সমাধান নাই সমস্যা সমাধান তার হাতে আল্লাহ হাতে এটা ছিল রোগীদের তালি সমস্ত রোগীরা একই তার নিয়ে আসছিলেন সমস্ত নবীরা একই তালিমনকে দিয়েছেন অল্প সময়ের এই জিন্দগিতে সফলতা দান করবেন ইজাত দান করবে সম্মান দান করবে মহাপত দান করবে কর্প দান করবেন আর্থিক ভালোবাসা দান করবে ইনসাফ দান করবে। নিরাপদ জীবন দিবে টেনশন মুক্ত চিন্তা মুক্ত জীবন দিবেন ভয়ভীতি মুক্ত জীবন দিবেন তোমাদের পরস্পর মহাবত ভালোবাসা তোমাদেরকে সৃষ্টি করে দিবেন হিংসা বিদ্বেষ এগুলো তোমাদের মধ্যে করে দিবেন। যদি তোমরা আল্লাহকে ফাইনালো আর আল্লাহর হুকুমতে জীবনযাপন করো আর যদি আল্লাহকে না মানো আর আল্লাহর জীবন জীবনযাপন না করো তাহলে সারা দুনিয়ার রাজত্ব যদি তোমাদের হাতে এসে যায় সারা দুনিয়ার ক্ষমতাও যদি তোমরা হাসি করে ফেলো সারা দুনিয়ার অশ্র বাণ্ডারের মারিকে যদি তোমরা হয়ে যাও তারা দুনিয়ার সবচেয়ে সুশিক্ষিত এবং উন্নত সৈন্য দলে তোমরা গঠন করো তারপরেও তোমরা নিজেদের রক্ষা করতে পারবে না এবং তোমরা তোমাদের জীবনের সমস্যা সমাধান করতে পারবে না কেননা আল্লাহ সমস্যা জিনিসের মধ্যে আল্লাহ কোন ডাক্তারের হাতে রোগীর রোগ কোন ডাক্তারের হাতে কোন মানুষের জীবন আল্লাহ তালা রাখেন নাই আর ডাক্তারের নিজেরও সুস্থ সুস্থতা, সুস্থতা অসুস্থতা নিজেরও বাসি থাকা তার নিজের হাতে নাই ডাক্তার সাথে চলে আসে আপনার এক দেড়শো রুগী দেখে আল্লাহ দেখা গেল সিরিয়াস দিতে এসে বলে ডাক্তার অসুস্থ ডাক্তার অসুস্থ উনি মাথা ব্যথার কারণে আসছি আর আসতে পারবেন না কারণে আসতে পারবেন না উনি হলে বড় ডাক্তারের বড় ডাক্তার আজ এক নাম করা ডাক্তার ওনার হাত কাজ নিজেরই হাত কাজ মাধ্যমে ওনার অপারেশন হয়েছে ডাক্তারের তো তার নিজের হাতে সেবা চিকিৎসা আল্লাহ বলেন তোমরা দেখো চিন্তা করো গভীরভাবে চিন্তা করো আমরা তো কোন জিনিসকে চিন্তা করি না দুনিয়ার অবস্থা পরিবর্তন প্রাপ্ত দিন আলো অন্ধকার মৌসুমের পরিবর্তন বিভিন্ন অবস্থার পরিবর্তনগুলোকে যদি আমরা গভীরভাবে চিন্তা করি তো আল্লাহ তালা সুযোগ বুঝিয়ে এসছে আমাদের আল্লাহ যদি নিয়ন্ত্রণ না করতেন তো পৃথিবীর এই ব্যবস্থাপনা কোনদিন ঠিকঠাক কোনোদিন ঠিকঠাক কোন একজন আছেন যিনি সবকিছু নিয়ন্ত্রণ একটা দেশ চালক ছাড়া চলনা একটা গাড়ি চালক ছাড়া চল না একটা সাইকেল চালক ছাড়া চল না একটা হাওয়া জাহাজ চালক ছাড়া চলনা বলে পাইলট বিহীন জাহাজ পাইলট জাহাজ জাহাজ পরিচালনা করার জন্য পাইলট জাহাজে বি থাকে পাইলট নাই আপনার হয়েছে জাহাজটা কি নিজে নিজে তৈরি হয়ে গেছে যে যারটা বাড়াইছে মহাদ মানুষ চালা মানুষের মধ্যে কাকে চালাবার জন্য ব্যবস্থা ব্যবস্থাপনা আছে মনতে পারে নাই নবিরা মানুষকে এমন ভাবে বুঝাইছেন আল্লাহ তালার মারফত আল্লাহ মঞ্চে এভাবে দিতেন যে মানুষ সহজে আল্লাহকে জানতে পারে চিনতে পারে মানুষের অবস্থা এই ছিল যে মানুষটা আল্লাহকে জানত না আকারকে জানত না জীবনের উদ্দেশ্যকে জানত রবীরা মানুষের জীবনের উদ্দেশ্য আল্লাহ পরিচয় আকারের পরিচয় খুলে খুলে মানুষকে দিন বোঝাচ্ছে মানে ভাই হচ্ছে রবিদের মেহনতের দ্বারা মানুষ আল্লাহকে চিনছে জিন্দগির সেখানে দু অবস্থা হবে যদি আল্লাহকে মাইনা আল্লাহর জীবন জীবনযাপন করে থাকে আল্লাহকে আদি দুনিয়া থেকে যাই থাকে আর নবীন জীবন জীবনযাপন করে এই দুনিয়া থেকে যে থাকে তাহলে আখড়াতে তার জন্য জান্নাত আখড়াতে তার জন্য আল্লাহ তারা সন্তুষ্টি আখড়াতে তার জন্য আল্লাহ নেশাবি আখড়াতে সে চির কামিয়াবি লাভ করবে এমন জীবন আল্লাহ তাকে দিবে যে জীবনে বার্ষক্র কোনদিন আসবে না বার্থিত্য কোনদিন আসবে না চির যৌবন চির যৌবন লাভ করবে জান্নাতের মধ্যে জান্নাতের সমস্ত জানাতিদের বয়স সমান হবে জানাতিদের বয়স এবং মেয়েরাতে থাকবে আর দোষটা সাদাই হবে হওয়ার দূরে তারা দোষের মেহেন্দি লাগাবার কষ্টা হওয়ার কথা দাঁড়িয়ে আর দোষটা বুঝলো কোনদিন হবে না মাথা ব্যথা কোন দিন হবে জ্বর হবে না বুজুরা বুজুর জানাতের জিন্দি আজির জিন্দি কোন টেনশন থাকবে না বাজার করার জন্য আর কি করবেন লালন পালন মরণ জন্য। সকালবেলায় বে হাতে করে প্রতি মুহূর্তে আল্লাহর তোমাদের জন্য জান্নাতের মধ্যে যা তোমরা মনে মনে আকাঙ্ক্ষা করবা যা তোমরা ভিতরে ভিতরে আকাঙ্ক্ষা করবা সেটাও মিলিয়ে যাবে আর যা জবাবে করবা সেটাও মিলিয়ে যাবে আশি হাজার খাদে এক এক সাথে নিম্ন স্তরের জান্নাতির সাথে নিম্ন স্তরের জান্নাতির সাথে কত খাদেম হবে আশি হাজার অনেকে চিন্তা করে বা হবে বা আশি হাজার সামলে লোক আপনার সামলেবার দরকার হবে মালিক আল্লাহ আল্লাহ কাদেরকে পয়দা করছেন খেজপথের মেজাজ দিয়ে পয়দা করছেন পয়দা করছেন তারা এত সুন্দর আর ছোট ছোট বালক এত সুন্দর হবে তারা যখন ছড়া পিয়া করবে মনে হলে যেন ছড়ানো মুক্তা ছড়ানো মুক্তা আর আল্লাহ তারা বলেন তোমরা জান্নের মধ্যে যা কল্পনা করবে সেটাও পাবে বাজার সুপার মার্কেট কি মধ্যে সুপার মার্কেট হবে আর ওই মার্কেটের মধ্যে সব ধরনের পোশাক কাপড় চোপড় তারপরে মানুষের জরুরতের সব সামান মধ্যে থাকবে জান্নাতিরা আর পছন্দ করবে আল্লাহের পক্ষ থেকে এটা সম্মান আল্লাহের পক্ষ থেকে এটা বোনাস জান্নাত জান্নাতীদের জন্য এরা দুনিয়ার জিন্দগিকে आल्ला हुकुमत आल्ला अनुगत्य साथ बैचा सारा दुनिया जिंदगी शीत गरम्धक्युता असुस्थतावस्था दे नाराज करल्लासंतुष्टिर क्षेब तरिकार फिलहाल चले नई आल्ला तर राजी गे समय जब ফেরেশতা ফেরেশতা যখন রুহ এর জন্য আসেছে তখন তার রুহকে বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাঈনা মুতমাঈনা ইলাইকা রনফসুল মুতমাঈনা ইরজি ইলাইহি রদ্বি যিলির রদ্বিয়া হে নফসুল মুতমাঈনা যে এ আল্লাহ তকর হুকুম নবীর তরিকা এস সাথে আদায় কখনো আল্লাহর হুকুমের खिलाफ করো বরং আল্লাহ রুপুন কথা চলার তুমি শান্তি লাভ করতা তোমার মনে শান্তি আসছো তুমি আল্লাহ রূপ নবীন চলার মধ্যে শান্তি লাভ করতে প্রশান্তি লাভ করতা এখন তোমার জন্য আর কোন ভয় নেই কোন নেই তুমি এখন সোজা আল্লাহ জান্নাতের মধ্যে জানতে ভাই আল্লা তাদের আল্লাহ দিতেন আল্লাহের প্রতি আসবেন আর বান্দাদেরকে জিজ্ঞেস করবেন বন্দারা আমি যা কিছু দিছি তোমাদেরকে খুশি হয়েছনি তোমরা আর আনন্দিত হয়েছোনি তোমরা রাজি হয়েছনি বন্দারা বলবেন যে আল্লাহ আরো দশ গুণ বেশি তোমাদের কেবিলাম তোমরা এই জান্নাতের মধ্যে থাকো পার্থক্য তোমাদের জীবনে কোনোদিন আসবে না তোমরা এই জান্নাতের নাম নামক ভোগ করো কোনোদিন রোগ শোক তোমাদেরকে আক্রান্ত করবে না আর এই জান পবিত্র পরিবেশে তোমরা থাকো তোমাদের কোন জিন্দি নাফরমানির কিছু আল্লাহ নাফরমানির সাথে নবীর নাফরমানির সাথে দুনিয়ার জিন্দগি কাটানো হয় তাহলে আল্লাহ নারাজ হবে আল্লাহ নারাজ হইয়া এ দুনিয়ার জিন্দিগিও জিন্দি যাপন করবে রেবাজ দুসলকে দেখা চলবে আত্মীয় স্বজনকে দেখা চলবে আর সমাজ দেখে চলবে রেবাজ দেখে চলবে কুজুর কি করতাম সমাজে এখন সেগুলো করতে হয় ভাই সমাজ আল্লাহ রুকু সবচেয়ে বড় সমাজ বড় না আল্লাহ রুকু সবচেয়ে বড় আল্লাহ রুকু করে নবীর তরিকা সবচেয়ে বড় নবীর তরিকা পুরা করো সমাজ দেখিও না কেমন একদিন যখন তুমি আল্লাহ নাফন করার কারণে নবীর তরিকার খেলা করার কারণে মাথাও গ্রেফতার হবে আর শাস্তির সম্মুখীন হবে সমাজ তোমাদের রক্ষা করতে আসবে না সমাজ তোমাদের রক্ষা করতে আসবে না সমাজ নয় বরং আল্লাহকে রাজি করো আল্লাহকে রাজি আল্লাহ কর তাহলে আল্লাহ দিবেন আর তোমার কাম কে লতারা সুন্দর করে দিবেন আরে তোমার কাজের আল্লাহ রাজি হইয়া তোমার আখ রাত সুন্দর করে দিবেন আর না হয় আল্লাহ তোমার যে জীবিকাকে বরফত সুন্দর করে দিবেন তোমার জিজ্ঞেসের মধ্যে কোনো বরফত থাকবে না কামাই করবে অনেক বরফত চাই স্বামী কামাই করে মিদি কামাই করে মেয়ে বড় হয়েছে মাস্টারের মধ্যে দিছে ছেলে বড় হয়েছে পরে বিদেশ পাঠায় সবাই মিলে কামাই করে কামাইয়ের একটা কারখানা কিছু অভাব ঘুরছে না অভাব ঘুরছে না আরো চাই আরো চাই গরুর খুঁজা গরুর খুঁজা গরু খুঁজা আপনারা কি করেন মধ্যে খায় রাত্রেটের ভিতর থেকে বাড়ি তুরি করি আবার চা বাইগুলো জমা করে রাখছে ওগুলা সারা রাত চা বাইল গরু যায় আল্লাহ তালা নমানি করলে আল্লাহ তদিদ করিকে খেলা চললে আল্লাহ তালা এমন অভাব ভিতরে জায়গায় দিব সারা দুনিয়া দিল তার সারা অভাব দূর হবে না সারা দুনিয়ার সম্পদও জমা করে দিল তার অভাব দূর হবে না আরো চায় আরো চাই আরো চায় আর কত কি করবি কারুনের সম্পদের মতো কারুনের মতো সম্পদের মালিক হয়ে গেছে যে তার ট্রেজারি চাবি উঠেত বহন করত শক্তিশালী জওয়ানদের একটা দল লাগত কার্রেজারি ট্রেজারি টাকা বসে যেখানে রাখে ও সিন্ধু সিন্ধু এত সিন্ধু ও সব সিন্ধু চাবি জমা করলে শক্তিশালী নজওয়ানদের দশ বারো জনের এক দল লাগে ওগুলো পৌঁছে চাবি বহন করত তাহলে শিশু কত খুলেছিল আর সম্পদ কি পরিমাণ কি কার্বংস করছে সম্পদে ধ্বংস হয়েছে সে নিজ জমির মধ্যে ধ্বি ধরছে তার সম্পদও জমিনের মধ্যে সে যখন ধস্তি ছিল জমিনের মধ্যে ধস্তি ছিল তখন সে করতেছে মুসার আমার্লাহ দোয়া করি এর জনসম্পদ আছে অনেক মানুষেরা জানিয়ে আবার আমাকে তহমত দে সম্পদ দে করার জন্য উনি এ কাজ করছেন এর জন্য তিনি আল্লাহ রাজির দেওয়া বলেন যে আল্লাহ এর জল সম্পদ গুলা দেন আল্লাহ তালা তার জন সম্পদ কত সম্পদ কারণকে রক্ষা করতে পারে কোন যুগের কারুনকেও রক্ষা করতে পারে না কারণ খালি এক যুগে না কারণ এক না শুধু সব কারণ হবে সব যোগেই হবে সব কানুনের জন্য এক কানুন আল্লাহ তালা বাদছে আল্লাহ বলেছেন আসছেন যেমন আসছেন আল্লাহ কারণে অনুগ্রহ করছি আমি জাকত করছি তুই তার মালের এক অংশ আলাদা কর আলাদা করি আমার গরিব বকুকরা আছে না খাই আসছে অবমানে আছে কাপড় সুবর নাই গড় নাই বিয়ের পর্যন্ত মেয়েটাকে বিয়ে দিতে পারতেছে না ছেলেদের জন্য কোন কর্মের ব্যবস্থা করতে পারতেছে না খাইয়া না শীত করছি। তুই তার মধ্য থেকে এক অংশ আমার মামলাদের জন্য খরচ করলো যে আল্লাহ তোমার হুকুম করছে ডাকার আমার যদি তোমার নজর করছে আমার নালে রুম লোভ লাগছে তোমার না আল্লাহ করে দিচ্ছে বেরো ভাইয়া হুজুর কর আল্লাহ তালা বর ধর্ম যদি না সাথে মানে সেটা জিনিস করো তো দুনিয়ার জিন্দগিরও সংক্ষিদ্ধ করবে দিন দুনিয়ার জিন্দগিতেও শান্তি পাবে না যত বড় লোক আছে যত মালদার আছে যত গাড়ি বাড়ি আছে যত ব্যাংক ব্যালেন্স হারাম কামায় মধ্যে আছে আপনারা যান তাইয়া তাকে ব্যক্তিগত ভাবে জিজ্ঞেস করেন কি অবস্থায় আছে তার অবস্থা কি তার অবস্থান কি তার পারিবারিক অবস্থান কি তার সাথে পরিচয় পরিচয় করেন তখন সে বলবেন ডাক্তারের সামনে এত বের সানি এত করে তখন আপনি বলবেন যে আল্লাহ আপনি যে আমার মাল দেন নাই অনেক আমার খালি খুঁজে লাগিয়ে কষ্ট লাগে শীতের রাত্রিটা কু কু করি সারা রাখ কেন যে কাঁটা আছে কাঁটায় শীত মানানা কিন্তু সকাল হলে আবার যখন সূর্য উঠে রোদ লাগে তো ওই কষ্টটা দূর হয়ে যায় মাহুল मध्य मत पर बुझाद कारखानार मालिक तो ठीक बैंक लोन मदे से आटका आज बैंक लोन विपरी सेब किसु बैंक नामे दायबद्ध कर এই মরব যখন ব্যাংক নিয়ে যাবে এই পরিমাণ সুদ এসছে যে হিসাব করে দেখা যায় যে এই যদি এই মুহূর্তে মরে এই সুদা দেখতে তার জায়গা জমি স্থাপন অস্থাবর সব তার পুষ্টি শুকু দেখছাও এটা আল্লাহ তালা তার ভিতরে দুনিয়া ভোগ করার দুনিয়া হাসিল করার গরুর পূজা সৃষ্টি করে দিছে এই সে দুনিয়াকে বড় করতেছে খারাপ তৈরিকায় নাজায় আল্লাহ সাথে নবীন তারিখের খেলা সৈয়ত সুন্দতের খেলাফ দুনিয়াকে বাড়াইতেছে বাড়াইতেছে বাড়াইতেছে তো আল্লাহ তালাও তার সাথে সাথে টেনশন আর বিভিন্ন রকমের চিন্তা আর ভয় নীতি আর তার চাহিদা কোন অভাব অন্তরের মধ্যে এখন তার চাহিদা দিলেও তার চাহিদা এটাই হল জীবনের সন্তা আমার মানির কারণের কারণ আর যদি একাত্তালি জিন্দগি হয় আমার বাড়ি জিন্দগি হয় ইমানওয়ালি জিন্দগি হয় জিন্দিগি হয় তাহলে আল্লাহ করা আমার তোমার জিন্দি করতে গ্রামবাসী এই গ্রামের লোকেরা শহরের লোকেরা এরা যদি ইমান আনত কাকু করত এরা যদি ইমান ভিতরে হাজির করত বস্তু আসবাবের এক থেকে ব্যাহ করত যে আসবাব থেকে কিছু হয় না আল্লাহ থেকে সব হয় হয় মকলুক করতে পারে না আল্লাহ সব কিছু করতে পারে মখলুক আল্লাহ বোখাবে কি আল্লাহ কোন মফলুকের বোখাবে কি না আল্লাহ যখন যা চাইবেন তাই করবেন আল্লাহ মখলুক ছাড়া সব করতে পারে মকলুক আল্লাহকে ছাড়া কিছুই করতে পারে না পয়সা আছে পয়সা ছাড়া কিছু হবে না যদি আল্লাহ না চান আর আবার যদি চান তো পয়সা ছাড়াও হয়ে যায় করে ছাড়াও হয়ে যায় করে। সব রকম থেকে বাঁচে সব থেকে বাঁচে চোখের গুণা সবাই গুণা আতে গুণা হাতের গুণা পায়ের এসব গুণা থেকে বাঁচে আমি হুকুম দিব যে তোমরা বলো তোমাদের কে আমার কাজ হবে না अतद पंत तेज मानुषे रान कथा ना बोल मानु कथा ना बोल मानुषे हाथों छोड़ कथा ना स्वामी बीबी के घर लेकिन गेसे और बाहरे गे बाबी भंग बोल तुमार हमर्मान অঙ্গ বস্তব হাত ধরবে পা বলবে রান করবে প্রত্যাশা করবে শরীরে চামড়া বলবে চোখ বলবে কান করবে যে আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা তোমাদেরকে দিন আর ইশাম দিয়া এক সীমা তোমাদের জিন্দগিটাকে আল্লাহ তালা পরিষ্টি করে দিয়েছেন তোমাদের জীবনকে আল্লাহ তালা সীমাবদ্ধ করে দিয়েছেন এক সিমার বিকেলে তোমাদের স্বাধীন না যা ইচ্ছে তাই তাই খাবে চার সাথে ধরা করবে যেমন কেমন যেমন ইচ্ছা চিন্তা করবে যেমন ইচ্ছে কেমন কর্ম করবে না তোমরা স্বাধীন নাও তোমরা করাদি আল্লাহ তোমাদেরকে কাজ করছেন তোমরা আল্লাহ আল্লাহ বলেন জীবনযাপন করবো আল্লাহ তারা করছেন বান্ধা তুই যদি আমার বান্ধব হয়ে জীবনযাপন কর তুই যদি আমার বান্ধা হয়ে জীবনযাপন কর আর আমার কোথায় কে স্বীকৃতি দিলে আমি যে আল্লাহ আমি যে যে সবকিছু করি আমার সবকিছু আমি সবকিছু যাপন করার জন্য তৈরি হয়ে যায় তো আমি আল্লাহ তোর জুনিয়র জিন্দিগিকে সুন্দর করে দিব আক্রান্ত জিন্দিক সুন্দর করে দিব জুনিয়ার কাজগুলো প্রসূতন রূপে সুন্দরভাবে সামঞ্জস্যতার সাথে এবং প্রত্যেকটা কাজের সঙ্গে সমাধান করে দিবস বলছে যে সকালবেলা মন্দিরে বাজারে নামাজ পড়ল বাজার করি বসা থাকল সূর্য উদয় পর্যন্ত সূর্য চার জায়গা নামাজ পড়লো আল্লাহ তার সারাদিনের কাজের চিহ্নদার হয়ে যায় আল্লাহ তালা তার হয়ে যায় এবং তার সমস্ত কাজগুলোকে আমরা তারা বুঝাই দেন সাহায্য করেন তার কাজের মধ্যে যদি হাসি করো শনি উৎপাদন জিন্দি জ্ঞাপন করো আর আমার গুড়া থেকে বাঁচো আল্লাহ বলেন আমি আসমানের থেকেও বর্তম করবো জমিনের ভিতর থেকেও বর্ত করিয়াদের ইসলামের মধ্যে শব্দটা আর কোন ধর্মের দর্তা চতুর্থীকে আক্রমণ থেকে মদিনাকে রক্ষা করার জন্য সলমান কার্সিরা জেলার পরামর্শক্রমে উদ্দেশ্য একমত হইয়া যাদের শত্রু মজির ভিতরে উঠতে না পারে কারণ বিশাল শত্রু বাহিনী মজিরা আক্রমণ করার জন্য আসতেছে এবং তারা এই এলাকায় এসেছে যে মুসলমানদেরকে সকলে শেষ করে দিব যাদের মুসলমান কোন চিহ্ন নাম অভিযোগ নিয়েছে না থাকে আবার বলে কি করা যায় সালমান লোক ছিলেন উনি আমাদের দেশে একটা একটা কাজ প্রথা আছে সেটা হল শত্রুর আক্রমণের ভয় যখন হয় তখন এলাকাকে রক্ষা করার জন্য এলাকার চতুর্থিকে খাল খনন করা খন করা হয় খাল খাল খাল খনন করা হয় তাইলে ওই শত্রু এদিকে আসলে সাহস চুল পরে থাকে আমরা বিষয়ে যখন দেখব আমরা সুরক্ষা বলক অবস্থান দিব যাতে তারা আবেতে শহরে ঢুকতে না পারে আর ঢুকতে হলে তাদেরকে খাল পা দিতে হবে খাল পা দিতেই আমরা মোকাবেলা করব তো পুলিশ প্রশাসন প্রশাসন করবে যে তারা লোক প্রশাসন পছন্দ করতে মানে আর ঠিক আছে চাবারে আপনি আমাদের অবস্থা থাকে কাপড় উঠাইছে অনুভূতিটা একটু কম লাগে খালি প্যাটে যদি আপনি কাপড় পেছান তাহলে একটু শক্তিটা খুব লাগবে না আর এই বুঝে না রমজানে রমজান মাসে হ্যাঁ রোগে যায় যেটা অসুবিধা লাগে অসুবিধা লাগে তাহলে বুঝলেন যে লাগতেছে শক্তি দেখতেছে তো সাহাড়া প্যাটের নতুন পাথর বাজি তোমাদের যদি প্যাটে একটা পাথর বাঁধা থাকে তোমাদের কষ্টেরা আর সবই খুঁজার্থ কিন্তু এত হাজার সাহাবাদের একসাথে মেহমানের করার মতো যাবে আমার পুষ্টিক অবস্থা কিন্তু ধর্ম কর্ম এই অবস্থা চেহারা দিঘা আমার আর শক্তি হইতেছে না ভুকের কারণে অস্থির হয়ে গেছে কাজ করতে পারতেছে না এখন কি করতাম তো আমার আমাদের ঘরে একটা ছোট বকরির বাচ্চা আছে ঘরে কিছু সামান্য সব আছে আটা আছে তো আমি আটা পিসি রুটি বানাইতেছি আরকর বাচ্চাটা জবাই করে দেন খেলাই দেন আমি ওইটা পাকাই দিই আর রসুল্লাপের সাথে চার পাঁচ জন এর বেশি না আপনি খুব মনে চুপি চুপে আর আমার ঘরে আপনার সাথে বেশি লোক খাইতে পারবে না কোনো কাছে কানা গড়ে একটা বক্তি বাচ্চা সবাই গেলে রান্না করা হচ্ছে আঠাশি লোক আচ্ছা চার পাঁচ জনে খাইতে পারে আপনার সাথে চার পাঁচজন সব গেলে বাড়ি থেকে দৌড় দিবে তার বিষয় দিকে দৌড় দিবে কোনটা করবে শেষ পর্যন্ত বাড়ি থেকে দৌড় দিবে দূরে যাইয়া হামাতে হামাতে যাইয়া বুঝলেন বিপি তো আই আপনি এরকম হয়ে গেছেন আমার খেয়ে কি আর কুমি না বিরাট ঘটনা ঘটে গেছে বলে কি বলে আমি তো তোমার পরামর্শ মতো ষাট পাঁচজন কানে কানে খুশি বুঝুর তো খরচ করে বারোশো লোকের দাওয়া দিচ্ছে আপনাদের ঘরে দশ করে দেওয়া হয় আপনি বারোশো লোক না বিপি করতেছে আপনি যাওয়ার দিচ্ছেন না দেওয়ার দিচ্ছে আপনি বলছেন কি যে কি পরিমাণ খারাপ ব্যবস্থা আছে খাইতে পারবো এই আমি আইলো ঘরে আমি উল্লেম আসছেন ঘরে লুটছেন রুটি নেছেন আর দেখি থেকে কোস্ত দিতেছেন দশজন দশজন তৈরি ভিতরে ঢুকে দিয়েছেন দশজনে খাইয়া বাড়ি যেতেছে আবার দশজন আবার দশজন বারোশো ওকে খাইয়া শেষ করছে এরপর জিজ্ঞেস করেন আর কেউ বাকি আছেও বলে হুজুর মেহমানদের কেউ বাকি নেই আমরা বড় বাকি আছি আপনি বাকি আছেন হুজুর সসাদ খাইছেন বলে তোমরা খাও তারাও খাইছে বলে আরো আছে বলে হুজুর খাওয়ার তো এরকম ছিল ওরকম ওই রকম হয়ে গেছে বলো প্রতিবেশী আশপাশে যারা আছে সবাই খাওয়া সেজন্য মুসলমানদের জিন্দি বর্বতের উপর চলবে মুসলমানদের জিন্দগি মাল দিয়ে চলবে না মুসলমান যেদিন থেকে মাল মুখী হয়েছে মুসলমান যেদিন থেকে কাপড় মশকের মতো মালের একই দিনের মধ্যে ঢুকেছে আসবাবের একই দিনের মধ্যে ঢুকেছে গাড়ি বাড়ির একই দিনের মধ্যে ঢুকেছে ব্যাংকের একই দিনের মধ্যে ঢুকেছে কামারুজির একই দিনের মধ্যে ঢুকেছে সেদিন থেকে মুসলমানের জিন্দগির মধ্যে অভাব শুরু সবার শুনেছি হুজুর সাল্লাহসান এবং সমস্ত নবীরা মানুষকে তরমিয়ত করছিলেন ইমান আর আমল করে ইমান বানাম আমল সুন্দর কর ইমান বানা আমল সুন্দর সুন্দর করাজিক ও পারিবারিক জীবন সুন্দর করসঙ্গত করো এবং আকরাকে উন্নত করো চরিত্রকে পবিত্র করো তাহলে আল্লাহ তোমাদেরকে ধনিয়া আখড়াতে কামিয়াব করে দুনিয়ার জিন্দিগি প্রতি আল্লাহ বর্তিবে আল্লাহ বলেন জমিন থেকেও বর্তমানে আসমান থেকেও বর্তমানে আল্লাহ তারা খুলে যে সারা দুনিয়ার সমস্ত মানব জাতি বিশেষ করে মুসলমান জাতি যারা অজু সরাসর উন্মত অন্য নবীর না অন্য নবীর উন্মতরে দাওয়াতের কালের জিম্মদারি ছিল না স্তেমাই হবে দাওয়াতের কাদের জিম্মদারি পুরা উন্মদের সব সব ব্যক্তি সব সব করে দাওয়াদের জিম্মদারি ছিল না অন্য কিন্তু রসুল্লাহ করে যেহেতু আজ কোনো আসবে না আর তিনি সর্বশেষ করবেন কারণ কারণ সর্ব সর্বা সবার শেষ হবে যার পরে আজ আসবে না আল্লা তার উন্মত কেছে কুন তুমি আল্লাহ সামিল করছে মোহাম্মদ আপনি বলুন ইহাই আমার রাস্তা ইহাই আমার জিম্মেদারি আমাকে নিক কথা বুঝছেন না দাদা কেছে ডান ডান বান্ধব আপনারা কি করেন টেকে দিয়ে চানুটেন তো তোর দাদার পিছিয়েছে আপনারা ঢেকি দেখেন না দেখা কি করে তোর দাদার পুসে টান টান কুট কেন আমার মায়েরা আমরাও মা বু সাহায্য করছে ছোটবেলা আমরাও কৃষকের ছেলে কাছ নে আবার ঢেঁকিতে চাল করত এগুলা তখন তো ডান চালেরারাদিন আসে চালেব চালাবো তিন দিন লাগাইতে তো মুরব্বীরা পাশ কাম করতে খোঁজিরা টবলিকের কাম করতে খুঁজছে করতে আছে করতে আছে কিন্তু জিন্দিগির কোন পরিবর্তন কিছু নাই উদ্দেশ্য বুঝে নাই কেন এই মেহনত দিয়ে কি চাওয়া হতেছে এই মেহনত দিয়ে হতেছে যে সারা দুনিয়ার মানুষের ইমান আমলে সচেতন আছে আমার নিজেরও ইমান আমলের এবং সংশোধন হয় আমার জিন্দগি সুন্দর হয় আমার জিন্দগি পুরানো হয় আমার জিন্দি অনুযায়ী আল্লাহ জয়ালি জিন্দগি শিকিলওয়ালী জিন্দগি হয় আমার জিন্দগি আল্লাহের আনুভূত্যালী জিন্দগি হয় শুধু আমার না যেহেতু আমার নদীর পরে কোন নদী আসবে না আর এই গাওয়া এই জিম্মেদারি উন্নত হিসাবে আমরা হুজুরের খতের কারণে আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব প্রাপ্ত আমরা যে নিজেদের সাথে সাথে সারা দুনিয়ার সমস্ত মানব জাতির জিন্দিক সংশোধন করা টিকির ও দর মধ্যে নিয়ে গ্রাম থেকে ঘর থেকে নিজের মহল্লার মসজিদ মহল্লার মসজিদ থেকে আশপাশের মসজিদ আশপাশের মসজিদ থেকে নিজের শহর নিজের শহর থেকে নিজের জেলা নিজের জেলা থেকে আশপাশের জেলা পুরো দেশ তার নিজের দেশ থেকে যে কোন জায়গায় কোন মুসলমান কোন অমুসলমান আল্লাহ জীবনযাপন করে সে যেন ইমান পায় সে যেন হেদায়ত পায় সে যেন দী পায় সে যেন দুনিয়ার জিন্দগিও তার কাবিয়া হয়ে যায় আখরাতের জামিও হয়ে যায় দুনিয়ার অশান্তি থেকে দুনিয়ার কষ্ট দুঃখ মুসল থেকে বাঁচতে যায় আখেরাতের পরেশালি আখেরাতের আঘাব আখরাতের কষ্ট সাত দিচ্ছুর কামড়ে মাছ আগুনের জ্বালানি আর দোস্তার বুজুর্গ বরফ পানি আর রক্তের নদী বরফের পাহাড় আর সাপ দিচ্ছুর জঙ্গল এই সমস্ত কষ্টদায়ক সব কিছুতে বিজেমার আল্লাহ সমস্ত মানুষকে নাজাদ দিয়ে সমস্ত মানব জাতিকে আল্লাহ মুক্তি দিয়ে দেয় আগে মুক্তির একমাত্র রাস্তা যদি সারা দুনিয়া ইমানের মানুষের দুনিয়ার জিন্দিকেও অভিযাপ করে দিবেন আখরা জিন্দিকে অভিযাপ করে দিবেন এই দরদ অত্যার মধ্যে নিয়ে মানব জাতির জন্য এই দরদ কেন আল্লাহ তারা আমাদেরকে আমাদের জন্য দিয়ে যিনি সমস্ত মানব জাতির সমস্ত মানবতার নবী সমস্ত মকলুকের নবীদের নবী যে নদীদেরও নবী এবং জগতের সবকিছুর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি আমার সালনা আপনাকে আমি সমগ্র মানব জন্য কারো করা সাদা লাল যে কোনো ভাষা যে কোনো রঙের মানুষের জন্য সব মানুষের জন্য আপনাকে আমি জরি হিসেবে আমি পাঠিয়েছি সুসংবাদ জানকারী এবং ভয় প্রচারকারী হিসেবে পাঠিয়েছি হিন্দি রসুন আপনি নিজে ঘোষণা করেছেন হে লোকেরা শুনো আমি তোমাদের সকলের প্রতি প্রেরিত আমি তোমাদের সকলের প্রতি প্রেরিত আল্লাহ রসুন তারপরে আসবেন না পুরুষদের মধ্যে কে আর মহিলাদের মধ্যে কপরা আর গোলামদের মধ্যে আর মুসলমান হওয়ার সাথে সাথে হুজুর সিস্টু বলেন নাই উনি হুজুরকে এনে জিজ্ঞাসা করেন না যে হুজুর আমার কাম কি আর হুজুরে যে বলেন না যে আমার যে কাম তোমার নূর অন্যেরাও যদি পাইত যারা ইমান থেকে বঞ্চিত তারাও যদি এই ইমানের নূর পেয়ে যেত তারাও যদি এই সামনের নোট পেয়ে যেত তাই নতুন যে মুসলমান হইলেন মুসলমান হওয়ার সাথে সাথে তিনি সারাদিন মেহনত করে চারজনকে বা পাঁচজনকে মুসলমান বানাইয়া রসুল্লা নয় জনকে মুসলমান বানিয়েছেন তিনি মহিলা মানুষ তিনি ঘরে বসে থাকেন নাই তিনি আশপাশের মহিলাদেরকে মহিলাদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে বুঝাই শুনে মুসলমান বানাইছে ইসলামের দাওয়াত দিয়েছেন শাহবাদের মেয়েরাও দিনের জন্য কোরবানি দিয়েছে প্রথম শহীদ ইসলামের মধ্যে মহিলা প্রথম শহীদ ইসলামের মধ্যে মহিলা হেরে ভাই শাহবারাজ বুকের কারণে আমার তাঁতিরা আমার বেটারা খাতে কেন এরা উঠানে উঠানেছে বলে আব্বা খুদের কারণে আমার দুধ শুকাই গেছে আমার বুকে দুধ নেই হুজুর যে স্বামীমান আমার বেকার আমার নাতিরা কোথায় আরো লাখ ঘরে বিরক্ত করতে পারছি খেজুর গুলো তাই দেখেন যে বাজারের ভিতরে তালাস আরে আলী নাতিরা রোদ্রে চলো চলো দাঁড়ান করেছি শুধু সাহাবাদের পুরুষা দিনের জন্য তারা নিয়ে দেখে পুরুষ দেখে সবাইকে দাওয়াত ছিল শুধু ইমানে দাওয়াত ছিল এই জন্য মেয়ে ভাই হল নদী আসছে নদী চলে গেছে নদী আসছে দিন চিন্তা হচ্ছে নদী আসছেন মেহনত যদি না থাকে তাহলে দিন থাকবে দিন থাকবে না কেন থাকবে না এটা প্রমাণ করছে আগের আগের নবীদের জিন্দগি যে নবী গেছেন আরো কবি আসার আগের ছবি আমি মালিক না জামালের মালিক কে আমার জামাল কে দিয়েছে হাল্লা দিয়েছে আমি মালিক মার পেট থেকে আইতে থেকে আইসে আল্লা বলেন আমি দিয়েছি তোমারে যান আমি দিয়েছি তোমার মান আমার যান দেওয়া যান আমার দেওয়া মান আমার রাস্তায় আমার কর্মকে তুমি একে গুরন্ত করার জন্য আমার বন্দা বান্ধীকে সে হান্না রাহু দিকে বাঁচাবার জন্য তুমি নিজেও খুব খুচা করো ওরা নিজেরা জাহান নামের রাস্তা থেকে বাঁচাও নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেকে আমার আগাম থেকে বাঁচাও দুনিয়াবাসী সমস্ত মানুষ জাতিকে তোমার ছেলে মেয়ে বিহ্ন প্রতিবেশী আলোয়াল এবং দোস্ত সারা দুনিয়া ভাড়ার সমস্ত মানুষ জাতিকে জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমি যে যান মাল তোমার দিয়েছি সে যান আমার রাস্তায় খরচ করো আমার রাস্তায় খরচ করো চাহাবাড়া ধরে খরচ করছে চাহাবারা ককাতরে খরচ করছেন রিত্ত হস্ত হয়ে গেছেন খরচ করতে করতে করতে হতে সারা চট করছে চা আবার খরচ করতে করতে এত গরিব হয়ে গেছে যে পাঁচকে মাস চলে আগুন চলে আগুন তিন দিন চার দিন না খাইয়েছে না খাইয়ে আসেনি পেশাব করতে করছেন পেশাবের আওয়াজ হতেছে খর খর আওয়াজ হয় মনে হচ্ছে সব কিছু সেরূপর পেশাব উঠছে পরে যে একটা চামদার টুকরা উনি ওইটাকে উঠেছেন উঠে পানি যে পাপ করছেন আগুনে জ্বালাইছেন পানির সাথে এত অভাবের মধ্যেও শাহাবাদ যখন বলা হইল ফেলবো বের হওয়া রাস্তায় আল্লাহ দিনের টাকাটা আল্লাহ দিন মিটতেছে আল্লাহর কালমা দুনিয়া মিটতেছে হাজারো মানুষ কর্ম কর্ম থেকে হাজারো মানুষ দীত থেকে মাহরম হাজারো মুসলমান দীত জানে না হাজারো মুসলমান জানানো মুসলমান নামাজ জানান হাজারো মুসলমান কোরআন তেলা জানান হাজারো মুসলমান শরীর সুন্দর জাননা হাজারো মুসলমান কাপুর মসজিদ আজ দুনিয়ার বিভিন্ন এলাকায় মুসলমান মর্দা ধরা অন্য ধর্মে লিখিত হয়ে গেছে মালের জন্য পয়সার জন্য ও মোহাম্মদ শাসে তোমাদের উপর জিম্মারি ছিল তোমাদের সারা দুনিয়ার মানুষের জন্য রহমত হয়েছেন হে মোহাম্মদ রুম্ম তোমরাও সারা দুনিয়ার জন্য রহমত হও সারা দুনিয়ার মানুষকে রহমতের রাস্তা দেখাও আজাদের রাস্তা থেকে সারা দুনিয়ার মানুষকে দেখাও এটা জিম্মেদারি আমাদের দুঃস্থ এটা কত দেওয়াজ কাপ না এর মসজিদের মেহনত মাসের তিন দিন আড়াই ঘন্টা প্রজাটা ঘরে মসজিদে তারিখ আজ ব্যস্ত বছরের চিল্লা জীবনের দিন ছিলা হাত সাত দিন ছিল সফর এগুলো কোনো বাহাদুরির বাহাদুরি লোক দেখাব এগুলো আমাদের উদ্দেশ্য যাতে এই মেহনাদের দ্বারা আমাদের জিন্দগিটাও সুন্দর হয় আমাদের জিন্দগি আদর্শ হয় এবং দুনিয়াতে বসবাসকারী সমস্ত মানুষ আমাদের জিন্দগি দেখে যান তারা তাদের জিন্দিকে হেরে ভাই অঞ্চল তবলিকের শত্রু তবু ইসলামের শত্রু ইসলাম প্রচন্ম তগুলিকে শত্রু দুনিয়ার কোন শক্তি চ্যালেঞ্জ বন্ধ করতে পারবে না ইনশাল্লাহ কোন ক্ষতি কেউ করতে পারবে না এই পবলিকের মালিককে মালিককে চালাতেছেন উনি আল্লাহর কাছে এই মেহনতটাকে কবুল করাইছেন কেয়ামত পর্যন্ত কবুল করাইছেন উনি দোয়া করে গেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার এই মেহনতটাকে নষ্ট করতে যেন কেউ না পারে আমার এই মেহনতার জন্য নষ্ট করতে না পারে একটা আপনি আমার এই মেহনতটাকে কবুল করে দিন আর কটা আমার মেহনতটাকে যেন কেউ বস্ত করতে পারে আর এই আল্লাহ আর যদি কেউ ইচ্ছা দিতে হবে আমার মেহনতটাকে নষ্ট করতে চায় আল্লাহ আপনি তাকে টুকটে টুকটে করে দিন আমাদের আপনারা সেই ছেলে দোষ আর দু মা বাবার অব্য হয়ে যায় ওই ঘরে শান্তি নেয় শান্তি নাই কেননা ওই শত্রু ঘরেই থাকে শত্রু থাকে ঘরে থাকে বাইরের শত্রু যে কোনো আসতে পারে তার সাথে যোগাযোগ করে তরণীকে মুদ্রা আছে কিন্তু জিন্দগি বানায় নেয় জিন্দিগি বানাই তবলীকে কথা হিসাবে গ্রহণ করেছে যা সবলিকে বসে না উচা করে না এক সহি না আমাদেরকে সুন্দর করে না ওরা সম্পর্ক কাজ করে এলে মা করে না যা যা ঝালে ওরা কাছ থেকে জানে নামাজকে সুন্দর শুক্রবার দিন রাস্তির দিন আসনের পরে যখন মগল ঘরে হাত বান্ধি কারণ ঠিক হোস্ত আমাদের জিন্দি সুন্দর না হয় আমাদের জিন্দি বুঝতে ইসলাম না আসে তো দুনিয়ার অবসলাম না অসলমানের কাছে যখন দাবার দিতে তো তারা বন্ধুদের আগে আরে তোমরা কিন্তু আর সারা দুনিয়ার যত অপবাদ আছে সারা দুনিয়ার যত বদনাম আছে সমস্ত বদনাম কাটে বলেন না সারা দুনিয়াতে সমস্ত যত খারাপ কাজ যত অন্যায় কাজ যত খারাপ কাজ সব করার জন্য দায়কের সবাইকে কাটে দায় করে মুসলমান আমরা স্ত্রী হলো খ্রিস্টান্ত্রী ঝগড়া করতেছে চরম পর্যায়ে তারপরে গেছে তো তার স্ত্রী বলল যে তারে ওর স্বামী কলা এসছে আর কলা টান আর থাকতে পেরেছে মুসলমান হলি কেন কি অন্য কিছু হিন্দু হয়ে অন্য কোন ধর্ম দীক্ষিত হইক মুসলমান হলি কেন তৈরি তুই অন্য যে কোনো গ্রহণ আমি এত অসন্তুষ্ট হইব না যার সন্ধ্যম আমাদের আমার ধর্ম আমার শ্রেণী তুই মুসলমান হলি দুনিয়াতে নির্দিষ্ট জাতি মুসলমানের মতো খারাপ জাতি আছে আশেপাশ আছে মুসলমানের মধ্যে প্রত্যেক দিন জগড়া কিন্তু মুসলমান কেন আদর্শ হুজুর সাসান সাহাবাদ আদর্শ বানিয়েছে ইসলাম আমলি ভাবে তাদের সিন্দিক মধ্যে আসছে তেরো বছরের মেহনতে দোস্ত ইমানের চূড়ান্ত পর্যায়ে তাদের সম্পর্কে নামাজ আসছে নামাজের দ্বারা তাদের লাল পর্যন্ত তাদের তরফে রয়েছে তারপরে মোদিনাকে নিয়ে এই শাহাবাদের জমা বানায় বিদেশ বাইরে পাঠানো বাইরে শুরু করছে এমন এমন শাহবাদের সিদ্দিক মাশাল ওনাদের চলাচল থেকে ওনাদের লেনদেন থেকে ওনাদের উঠে পয়সা থেকে। তোমরা আমাদের মতো হয়ে যাও তোমরা আমাদের মতো হয়ে যাও বলে মুক্তি হাত থাকি এখানে লক্ষ মাঝমা বুকে হাত রাখি একজন মুসলমান তিন ছিলেন আমিও আপনাদের মধ্যে আসি আমারও তিন ছিল আরো বেশি এক হাত দিয়ে বলতে পারবো বলতে পারবোকে সামনে রেখা আমাদের মতো হয়ে যাও বলতে পারব কতটুকু ইসলাম আসছে আমাদের জিন্দগিতে আমাদের ঘরে আমাদের লেনদেনে আমাদের কামাজ নিজে আমাদের প্রসাদ পরিচ্ছদে আমাদের সমাজে আমাদের ইসলাম আছে আমরা আদর্শ হতে পারছি দ্বারা ছয় নম্বরে বয়স করার জন্য এখন তো বয়স করার জন্য বয়স কে পাইল কে পাইল না কে বয়স করতে পারলো কে বয়স করতে পারলো না যে বয়স করতে পারছে বলতে শুরু কাজ নেই চাল নেই কিছু নেই জিন্দিগি দিয়া দিন চিন্তা হবে যখন আমাদের জিন্দির দিন আসবে আমরা দাওয়াত দিব তোর লোকেরা আমাদের জিন্দিকে দেখে দিনকে সহজে রোগীরা মোহাম্মদ সাসাম আদর্শ ছিলেন এবং গুরু সদ সাহা তুলিয়ার মানুষের জন্য আদর্শ ছিলেন আসেন চার চার মাস লাগাইয়া আল্লাহ করে মকামি মেহনতির মধ্যে মেহনত করা নিজেদের জিন্দগি আমরা আদর্শ বানাই নিজেদের ইমানকে সহি যেদের আমল ও নামাজকে এবাজাত সুন্দর করি মামলাতকে ঠিক করি লেনদেন কে করি। এবং দোষেও পারিবারিক ও সামাজিক জীবনকে সুন্দর করে পর্দা পুষিদা এবং সব কিছুর উপর আমরা আছি এই না যে ভাই যেভাবে চলতেছিল চলতেছে আমার তরুণও চলতেছে বেদিনীও চলতেছে হারামও চলতেছে নাগালছে দিনের সাথে সহ অবস্থান এটা হইতে পারে এটা হতে পারে হারালের সাথে হারামের সহ অবস্থান হতে পারে প্রাপ্তের সাথে দিন মিলবে অন্ধকারের সাথে আরো মিলবে আল্লা আমাদেরকে মাফ করেছে ভাইয়ার জন্য নিয়োগ করেন এলাদা করেন ইনশাল আল্লাহ মেন তরিকায় সে মেয়নের মাধ্যমে আল্লাহ তালা দুবার চিন্তা করছেন আমরা এই মেহনত কে বোধ পর্যন্ত করা নিয়োগ করবোটা এক বিকাল আল্লাহ রাস্তা কাউ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে আছে তার চাইছে আল্লাহ রাস্তার চলছে গায়ে লাগে জানবে না এবং সেটা স্পর্শ করবে না দোস্ট এত বড় হজিরত আল্লাহ রাস্তায় এক একটা দিন বসি এক হাজার দিনের চাইলে আল্লাহ রাস্তায় চলে প্রতি সাতশো মর্তবা ও মর্যাদা তার করে দেওয়া হয় এত বড় মতাম এত বড় কথা এটা মহিলাদের মেহনতের মেহনতের মাধ্যমে আমাদের ঘরের মহিলাদের কথা করতে হবে পুলিশদেরকে করতে হবে এই জন্য আলমের টাকাটা আমাদেরকে ঘরে করতে হবে সারা দুনিয়া বিদেশের জন্য জামাত পাঠাতে হবে সারা দুনিয়ার মানুষ এই মেহনতের জন্য অপেক্ষায় আছে যে কোথাও কোথাও মেহনতির দ্বারা নতুন নতুন লোক সেন নদী আসতেছে আর কোথাও কোথাও মেহনত না থাকার কারণে পুরান পুরাণ মুসলমান এলাকা মোরত হয়ে গেছে এবং অন্যদান হয়ে গেছে আন্তা জমা জমা দেওয়ার পরে চার মাস করার পরে পুরো পুরো এলাকা আবার ক্রবা করে বেশি দূরে না বাংলাদেশের বর্ডার অঞ্চলগুলোর মধ্যে বাংলাদেশের বর্ডার অঞ্চল বর্ডার অঞ্চলগুলোর মধ্যে আর বিভিন্ন লাইনে চেষ্টা করা হইতেছে যে অশিক্ষিত প্রশিক্ষিত লোকেরা থাকে অশিক্ষিত মুসলমান গরিব মুসলমানরা অন্ধকার জীবন ওদের ওদের উপর মেহনত করে ফেলা ওদেরকে সামান্য টাকা একটু একটা শ্বাসমিক একটা গরু গরু দিয়া সামান্য একটা দুনিয়া মিলাইনে লোক ভরসা দেখা ওদেরকে অন্য নিয়ে যাওয়া কিন্তু আহমদুল্লাহ দেখা গেছে একটা চিন্তা জমাচ্ছে কিছুদিন চলছে বহুদিন আগে এক বছর আগে উন্নত নিরীক্ষিত হয়ে গেছে কিন্তু আবার ইস্টামের প্রতি আসছে যারা বস্তু যত শোভা আছে সমস্ত সভা বলে চিন্তা হয়ে যায় ছিলেন করার জন্য শিখার জন্য এবং মস্তির জন্য আর থাকার জন্য প্রথমে যে শর্ত চার মাস আগার রাস্তা কন্যা ভাই চার মাস এই জন্য চার মাসের জন্য নবেন একটু চার মাসের জন্য আল্লাহ কবন করেন আল্লাহ কবন করুন আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো চার মাসের জন্য কেটে তৈরি আরো দাঁড়ানবেন মাশাল মাশাল আল্লাহ আপনাদের জানে মালিক করে। আপনাদের আপনাদের ছেলে মেয়েদের মধ্যে বরফ আরো দাঁড়ান আরো দাঁড়ানো আমরা তারা কবুল করেছি আল্লাহ জানো আচ্ছা ভাই যেমন তারা চেষ্টা করছেন বৈশাখ অন্যান্য ভাইদের বলে আপসের মধ্যে পুরানো পুরান সাথে নতুন হালকা বানাইয়া আপাসে কথা বলে তস্কিল করে যে ভাই চলো যায় আল্লাহ চাই চার মাসের জন্য আপনার একটা কথা দয়া দিয়ে একটা তৈরি হয়ে যায় কথা বলার কেমন হোক একটা হয়ে যায় ভাই তাহলে কি নর নর